ধারা দর্শক বৃন্দ অশ্রুজন স্বরূপ মহাপ্রভু তৃতীয় স্বরূপ হৃদয়ের কথাটি বুঝছেন বুঝে গান করছেন তো পদানো না যাহা লাগি মদন দহনে ঝুরি গেল এই ধুয়া গানে আনন্দে নৃত্য করছেন সকাল থেকে দুপুর হচ্ছে আর এই বসে কিন্তু সেই দুঃখে এত আনন্দ কি করে এ আনলো বৃন্দাবনা বৃদান এই জন্য আনন্দানুভূতি নিজেই দেখিয়েছে তাদেরও সেই রূপ আনন্দানুভূতি সর্বাদ শ্রীপাত নিত্য পরিকল্পে সাধনার সব সাধন করেছেন বললেন এই ব্রজের ধুলায় ভূসলিত অঙ্গ হয়ে বরং এইখানে পড়ে থাকবো এর বাইরে গোবিন্দ যদি অনন্ত মা ধর্য ঐশ্বর্য নিয়ে আমায় তাকিন যাব এখানে তিনি দেখা দেন না দেন যা ইচ্ছা তখন মনোবেগের থেকেও যদি কোন রথ থাকে সেই রথে আরোহণ করে আমি যাবো কিন্তু আমার ঈশ্বরীতে যাবে না আর রূপমঞ্জরী প্রভৃতি আনুগত্যে সিদ্ধ স্বরূপে বৃন্দাবনই সর্বদা বাস করিবেন যারা দেহের সহিত বাস করতে পাচ্ছেন না বললেন তাদের মোর মন বৃন্দাবন মনে বাস করছে আনন্দানুভূতি ব্রজকে আশ্রয় করা ইন্দিরা সি হত্র ব্রজে নিশ্চিত ই শব্দের পাখায় সনাতন গোসাই করছেন যখন টিকাটি আর সর্বোৎকর্ষে জয়যুক্ত হইতেছে তার কারণ বললেন যত ইত্র ইন্দিরা সত্যি আবার নিশ্চয়ার্থে কেউ কেউ ই শব্দটি ব্যাখ্যা করেছেন ইন্দিরা এই ব্রজধামকে আশ্রয় করে নিরন্তর অবস্থান করছেন এই ইন্দিরা ইদি প্রত্যয় করে ইন্দির কথায় আর তার স্ত্রী লিঙ্গের প্রত্যয় করে হলো ইন্দিরা এই ইদি ধাতু এর অর্থ হচ্ছে পরম ঐশ্বর্য পারমৈশ্বর্য ই ধাতু ইদি এটা শৃঙ্ধাতু শৃঙ্ সেবায়ন আশ্রয়ে শৃঙ্ধাতু ভয় প্রদীপ রাধীপনীয় দুটি এর অর্থ হয় একটি হচ্ছে আশ্রয় सेवा पद ट अर्थ की हल सर्वदेप देवी सेवार कर দেখা যায় সিন্ধু কন্যা যিনি তিনি তো বৈকুণ্ঠেশ্বরীর একটা কলা তিনি হচ্ছেন সম্পদের অধিষ্ঠাত্রীদ্বীপ সিন্ধু কন্যা সম্পদের সম্পদ লাভ হয় জগতে জড়িয় সম্পদ লাভ হয় জগতে জড়িয় সম্পদ লাভ হয় সিন্ সিন্ধু কৃপা আর বৈকুণ্ঠেশ্বরীর কৃপাতে নারায়ণের চরণে ভক্তি সম্পদ লাভ হয় ইন্দিরা বলতে সব ইন্দিরা এখানে আছে সর্বোপ্তর সময় স্থান তো সবাই আছে কিন্তু সয়কি পদ দিলেন না পরস্পর পদ করলেন না এটা ক্রিয়াটি আত্মনে পদ করলেন কি ফুটাবেন তো নিজেই ফুটে সুতরাং তারা নিজের ধন্য হওয়ার জন্য ব্রজ ধামকে আশ্রয় করেছেন ব্রজকে সমৃদ্ধ করবার জন্য নয় হলে পরশময় করতেন না ब्रज के समृद्ध करा हरिभजन करें हरिभजन कारी तारा प्राय समी देवी के दया भगवान बोलो बर चाय प्रभु तुम्हें घर एत सम्पदे बोझा क्या दिए दयाकििंचन भक्त भगवान हासन भक्त दीस तो हे सूतरा ग्लानी आनस ना ग्लानी नहीं दिन ग्लानी आनी कठात देखा कथा देखे मथाता श्रीबा चवानी भक्त तुम जो प्रिय प्रिय ना तुम निजे चाहे ভগবান আসছেন বললেন তা তো আমি তোমাকেই বলিনি আমাকেও বলেছি নই আমি নিজেকে বলেন আমাকেও তো বলেছি আমি নিজের সেরকম তোমাকে বলেছি নিজের জ্ঞানে বলেছি দূর করে দিই ওটা খেলে দিলে চলবে না সুতরাং ভগবান যে বলছেন যদি তাদের সেবা এই জন্য যারা প্রেমের চরম ইন্দিরা দেবী দেখছেন আমার ঐশ্বর্য সম্পত্তি দ্বারা করছেন সম্পদ নিয়ে তার সম্পদে যদি কারো সেবা হয় সেই সেবার অপেক্ষাটি এখানে করছেন ইন্দিরা আরেক ইন্দিরা বৈকুণ্ঠেশ্বরী আগতে দেখা যায় তিনি আবার প্রযোধানকে আশ্রয় করছেন নিজের কার্যে সকার্যার্থে বলি সবাই অনেক নিজের কার্যের জন্য তিনি বৃন্দাবন ধর আশ্রয় করছেন কেন বললেন এই ব্রজেন্দ্র নন্দন শ্রী শামসুন্দরের নিজের স্বয়ং প্রকাশে নারায়ণ অপেক্ষা অতুরন্ত মহাদ্য দর্শন করে গুপ্ত হয়ে গেছেন এটি যদি একটু আশ্বাবন পা। में ए, ए माधुरी नारायणी नोर सब बड़ एक सी सक्षी तेहों जे सब कमला पस्या करायण पक्ष के त्याग कर ईश्वर सम्पद त्याग कर बैकुंठ सबाई mm. सेवा সুতরাং সেখানে ছিলেন সেদ্ধা এখানে হয়েছেন সেবিকা সেখানে ছিলেন আশ্রয় তপ্ত হয়েছেন আশ্রিতা তিনি গোবিন্দে কামনা করছেন কিন্তু আমাদের ভাগবতী শ্রী ব্যাসমণি নাগপত্নবে বললেন বললেন এই গোবিন্দের চরণ রেণু কমলা দেবী নষ্টকে লাভ করতে পারেন नृत्य कर प्रभु जबना चरक्रता पस्या तो बपस्या नाय स्त्री अंग उन्नीत क्यों पा श्री भेकट भट्ट के महाप्रभु जिज्ञासा कर বললেন তুমি বলে দাও কেন পাচ্ছেন না কিন্তু তিনি ব্রজধামকে আশ্রয় করে আছেন তো হজন করছেন মহাপ্রু বলেন শ্রুতিগণ পেলেন তিনি পেলেন না কেন হচ্ছেন কমলা উপাসিকা আর কমলা হচ্ছেন উপাস কিন্তু যারা উপাসনা করছে তারা পেল আর গম্ভীর আমি ক্ষুদ্রজী বুদ্ধি সহজে অস্থিত তুমি সেই কৃষ্ণ প্রভু জান কর্ম। জানাও অঙ্গীকার কিন্তু লক্ষ্মী চাহে সেই দেহে কৃষ্ণের সঙ্গ গোপিকা অনুগা হইয়া কবি माधुर्य आश्रय क्यों पड़े तो अंतर्जाम যার বাক্য ত্রিমন সত্য করে মানছে তিনি বলছেন দেবী আপনি পাবেন না এই সমস্ত লোটাকম্বল আসন উঠিয়ে উঠে বৈকুণ্ঠে যাওয়াই কেন তো যাচ্ছেন না এখানে তো তার ভৌ সম্পদ নিত্যই রয়েছে সেটা কেন ছাড়লেন একটা আস্বাদন পেয়েছেন বলেই ছেড়েছেন বললেন পাই না পাই স্বতন্ত্র কথা এইখানে ব্রজাধামে বসে এই তোমার চরণ চিন্তা করে উনিও দেখিয়ে দিচ্ছেন বসে বসে তোমার সাথে পায় না পাই স্বতন্ত্র কথা কিন্তু এখানে পড়ে থাকার একটা আনন্দ আছে এর মতো আনন্দ আসন বৈকুণ্ঠে মিলবে না ঐশ্বর যে নানা প্রকার ঐশ্বর্যের খেলা আমি ভগবানের স্বরূপ শক্তি সাক্ষাৎ ভাব বুকে নিয়ে আমি বৃন্দাবনে এসেছি আমার ভক্তি বা হচ্ছে পাকা কিন্তু আপনাদের কাঁচা আপনারা আমার থেকে অনেক ভালো बार, जाये। को तो भाव तोड़ानो हाड़ मत पा तो बनाना लोभे आकृष्ट हो কিন্তু ওটাকে তো আর অন্যভাবে বানানো যাবে না আর সাদরণে যাবে এই জন্য বলছেন তোমরা অনেক ভাগ্যমান বৃন্দাবনে এসেছ তবে আমাকে দেখো বলে ভাবে গোবিন্দকে তোমরা ভাববে না ডাকবে না নিজের প্রিয়জন বুদ্ধিতে ভজন করো দেখিয়ে দিচ্ছেন তোকে সাক্ষু করে জানিয়ে দিচ্ছেন এদের মতো মোর পুত্র মোর সকা মোর প্রাণপতি বলে ভজ আরিদের আনুগত্যটি অবলম্বন করো এই দুটো ভাব যদি না করো তাহলে আমাকে দেখো হবে না আমারই হচ্ছে না তখন জীবশক্তি কোন যদি কোন জীবশক্তি মনে করে তিনি পেলেন না আমি পেয়েছি ওতে আমি তো তার থেকে বড় হয়ে গেল শেষ তার ভোজন কারো নিত্য পাশ মহাপ্রু বললেন যেমন ভট্ট বললেন বললে নারায়ণ কৃষ্ণ একই স্বরূপ তখন লক্ষ্মী আর গোপীতে গোপী রূপে লক্ষ্মী করে কৃষ্ণ তিনি কৃষ্ণ সংগ্রাস্থাপন করছেন আর ওই স্বরূপে তপস্যা করে এই শিক্ষাগুলি জানিয়েছেন জগতে বৈকুণ্ঠেশ্বরী ভাগবতের ইন্দিরা আরেক ইন্দিরা আছেন তিনি হচ্ছেন পদ্মপুরাণের ইন্দিরা পদ্মপুরাণের দেখা যায় সেই কমলা তিনি হচ্ছেন বৈকুণ্ঠেশ্বরীর একটা প্রকাশ তিনি বৃন্দাবনে এলেন বৃন্দাবনে তিনি গোবিন্দের জন্য তবিষ্যা করলেন গোবিন্দ দিন দেখা দিলেন দর্শন দিয়ে বললেন তোমার কি চাই বললেন আমি তোমার সঙ্গে গোপিকার মতো বিবাহ করি গোবিন্দ বললেন সেটি সর্বথা অসম্ভব কারণ তোমার ঐশ্বর্য ভাব মাঝুরের ধান হয়ে গেলে দেখে তখন বললেন অন্য কিছু চাইলে না হয় আমি তোমায় দিতে পারি বললেন প্রভু কোন রূপে তোমার অঙ্গে যদি একটু স্থান দাও আচ্ছা তা না দেব তুমি আমার এই বক্ষের স্বর্ণরেখা রূপে থেকে যাও সেই নিকোষা পাশানের সোনাকে যখন পরীক্ষা করা যায় কোন সোনার রেখাটা কিরকম চকচক করতে থাকে আমাদের কবি কর্ণপুর বললেন ইনিও শিক্ষা দিচ্ছেন একটা গোবিন্দের বিগ্রহে আছেন তার দেহে অবস্থান করেন আপনি ব্রজের কথা উনি তো ব্রজে করছেন रसालस निकुंज मंदिर राधा माधव स्ने प्रबोधन गीति गायसी धीरे धीरे शाम सुंदर उठे ईश्वरी आस्ते आस्ते बुके तुले तुले सखीगन साधन करखीगण प्रवेश करें कि सेवा कर स्वच्छंद क्यूँ ईश्वरी सखीगन ललित शाखा इसे जाते स्वाधीन भारती का কে এই আগে আলতাতা করা শামসুন্দর চরণটি নিয়ে আর আলতা রৌন্দর্যে সিহরিত হয়ে উঠছে অঙ্গের সে অখণ্ড এলে লজ্জায় মরে যাব। কত পরিহাস করবে আরে তাড়াতাড়ি করো না তখন উনি ভাবছেন এখনই তো চরণটি ছেড়ে দিতে হবে বুকে দিচ্ছেন সৈন্য অবাক যাবক মন্ডল তাকে ঠাকা দিয়ে এখানে তুমি কি ঈশ্বর্যের দাঁড়িয়ে চলো না ওতে তিনিও জানিয়ে দিচ্ছেন মুখে থাকলেও হবে এই মোর পুত্র মোর সকা মোর কথা আমরাই বলছি কিন্তু অনেক বলে ফেলেছে তাদের তেম কেমনি তাদের মহিমা তাদের বাণীতে অনেক এসে গিয়েছে রসুদার কোরআন বললেন বৈকুণ্ঠে ইন্দিরা রমা সব সময় বামকে আশ্রয় করে আছে নিজের মহিমা নিজের শ্রী মুখে বলাচ্ছেন তাঁদের শ্রী সরস্বতী দেবী ইন্দিরা অস্ত্র ব্রজে তারা তো গোবিন্দের সেবার জন্য এখানে আছেন আমাদের ব্যাখ্যাার বলেছেন বললেন ধাতুটিকে পরসময় পতিও করা যায় শ্রয়তিও করা যায় শ্রয় হবে শ্রয় করা যায় এরা গোবিন্দ সতলার সেবার জন্য অনুভূতি আছে আমাদের শ্রীমন মহাপ্রভু জিজ্ঞাসা করলেন সম্পদের দেয়নি সম্পদ দেওয়ার জন্য ইন্দিরা অবস্থান করছেন কিন্তু মহাপ্রভু শ্রী রামানিজ্ঞাসা করছেন সম্পত্তির মধ্যে কোন সম্পত্তি তখন রায় বললেন কৃষ্ণ প্রেম যার সেই প্রেমের মত এত বড় ঐশ্বর্য আর কিছু নেই এরা হচ্ছেন ব্রজ প্রেমের সাক্ষাৎ কমলা ব্রজ প্রেম রূপ সম্পদ দিতে পারেন এরা সে রাধারানীকে দেখলেই প্রেম হয় সাধনা করতে गोविंद के राधिका भगवतीमानी सी देवी ब्रजधाम के आश्रय करुणा लाभ करा जाए রাধারানীর করুণার জন্য এখানে আসা গোবিন্দ গোবিন্দের তাহলে বৈষ্ণব ভগবান এখানে আসেন প্রথমত রাধারান বিনা রাধা প্রসাদ কৃষ্ণপ্রাপ্তি না যায় রাধা রানীর চরণাশ্রয় না করেন কৃষ্ণপ্রাপ্তি হবে উনি কৃষ্ণকে দেবেন প্রেম দেবেন প্রেম না হলে তো কৃষ্ণ পাওয়া যাবে না मन मन भावो अभिषेक दर्शन नहीं बंद संयिका देखे दीघन आ বাবা মাধুকরী যাওনি মা মনে করেছে হয়তো তোমার শরীর অসুস্থ দুধ দিয়ে বাঁচিয়েছে খাও দাঁড়ি ওটা নিয়ে যা যা খাবো না কেন কি হলো কি আরে তোকে বলে কি করব যার জন্য এই যে তারে আছে আর তার বড় কৃপা এমন কি আছে এই তো তার কৃপা না থাকা যায় না না না না এই অদ্ভুত বালিকা তুটের মধ্যে এত আবরণ জাগালো হৃদ মনটা হয়ে যাচ্ছে ঠিক কারণ সাক্ষাৎ যোগ মহাম প্রেম হস্তস্পর্শ পেয়েছে ওই বস্তু তখন জিজ্ঞাসা করলে রুকি কোথাকা কোথায় সব কথা যখন বলে দিলেন তখন শিব সাই বললেন দেখো রাঙের কৃপাকে আমরা তাকে খাটাবে। তুমি না গেলে তাকে আনতে হবে তুমি এত বড় শব্দ মাধুকরি করে খাবো তাকে খাটাবো তখন থেকে আবার মাধুকরী শুরু হয় परोक्ष दर्शन गोविंद अपरक्षेमा जतना राधारानी क्यों देखें तो प्रेम प्रेम स्वयं कल कलिकाले जीव के खुजते कलिकाले जीवन नयन सम्मुखे महान ध्रुवतारदर्श भाषे महाप्रभु দেখে সারা বিশ্ব সাধনায় প্রেম পেল ওটা কি কৃষ্ণ দিলেন ওটা রাজা রানীর ওই কান্তি কান্তি দর্শন করে প্রেম সারা জগৎ মনে করুন ধারা হচ্ছেন ত্রেমে দেবী গণ সুতরাং যদি আপনি সাক্ষাৎ কমলা দেবী দর্শন লাভ করেন মনের জন্য আপনি চাকরি বাকরি নাও করেন তথাপি আপনি গরিব থাকবেন কারণ কমলা দর্শন করলেই হন তেমনি যদি আপনি দুর্গা দেবী দর্শন করেন কল্যাণেরঙ্গল আপনাকে থাকবেন আপনি ভোজন করুন বললেন সেই পরমাগ নেই করে আছে তাদের পুরোনা করা যায় এই জায়গার থেকে অন্য জায়গায় চলে যান কিন্তু এই স্থানের থেকে কোনদিন যান না এবং এরা বললেন সবাই এই জন্য সুখী কিন্তু হতভাগি আমরা আমরা তোমাহারা হয়ে আজ কেঁদে পেড়াচ্ছি মাধুর্য রূপ রসিক অপুরন্ত সমুদ্র একটু যদি দেখা যায় না সব নাক না ঠান্ডা হয়ে যাবে পুনরায়মৃত আস্বাদ সিন্ধুতে পরিণত হয়ে যাবে সব কি করতে পারে বল তুমি আমাদের কথা একবার মনে করো একবার আমরা যে কাঁদছি এটা দেখলেই হয়ে যায় আর কিচ্ছু করতে পারুণা কি প্রকার আমাদের জানাই আছে তাই অর্থের পরি পাটি রেখেছেন সুমন মহাপী কালাবাদ राश भक्ता भगवान श्रीपाद श्रीकृष्ण अंतर्धान पदाप मोपी गीति बर्णा करते তারলেন ব্রজ সরতরা গোপীগণ বললেন হে পিয় জন্মনাশে জয়যুক্ত হয়ে চলেছেন কারণ ইন্দিরাতে दे सबा सुख তোমাদের সমর্পিত প্রাণা যে তোমার সরনাশ্রিতা গোপী তারা বিক্ষুচি এই বৃন্দাবনের চারদিকে তোমার বিরহকাতর দশায় তোমাকে সন করে বেড়াচ্ছে এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে শ্লোকের উদ্ভাগ ভেদ আমাদের পরম পূজ্য পাল ও শ্রীমত রক্ষাগার গুণের আশ্রয়ে এখানে আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই শ্লোকের উত্তরার্থীকৃষ্ণে তাদের বিপুল মহাভাবেছাস এই সমস্ত শ্লোকে ব্যক্ত করেছেন সম্মুখে অক্ষর বা কিন্তু এই সমস্ত স্বল্প বাক্যের অন্তরালে যেভাবে আস্বাদন করেছেন তাদের আনুগত্যে যথাযথ আশ্বাদ চেষ্টা করবো আমরা শ্রীমদী গোস্বাইপাদ তিনি এই সুতরাং এবং সর্বমঙ্গলং জাতক এই যে সম্পদের অধিষ্ঠাত্রী দেবী ইন্দিরা আছে ং এবং সদা দুঃখ কিন্তু এই যে ইন্দিরা কর্ত্রিক সেবিত ব্রজধাম এই বজধামকে আশ্রয় করেও আমরা যে কেন এত দুঃখী এই জন্য দায়ী হচ্ছে আমাদের ভাগ্যটি হচ্ছে গোপী প্রেমের বৈশ্বাস এই জায়গা সমস্ত প্রেমে আনন্দের পর আনন্দ আমরা বলেছি তরল জল বিশাল সত্য যোগে জমাট বেঁধে বরফ হয়ে তখন সেই বরফ খন্ড হাতে পায়ে সন্দ্র হয়ে এই সান্দ্র হয়ে দুঃখের প্রতিটি জন্মাচ্ছে সে আনন্দ রস সুতরাং অনীভূত প্রেমানন্দ রসের থেকে অনুভূত এই দুঃখ আর দৃষ্টে বিচ্ছেদির দৃষ্টে নত আচ্ছা তোমাদের সুখ কখন রোবিন্দকে দেখলে সুখী হবে আরো যখন দেখবেন তখন বিচ্ছেদ কোথায় কারণ পরকীয় ভাব তো সব সময় যখন দেখেন না অদৃষ্টে দর্শনের কণ্ঠা যখন দেখেন না তখন বিপুল দেখলেও তোমাদের সুখ নেই আর না দেখলেও আনন্দ নেই দুঃখ আর দুঃখীভূত দুঃখের রস দিয়ে গোড়া গুডি করি এবং এই দুঃখের উপাদান হচ্ছে সান্দ্রেমানন্দ এদের দুঃখের যে অনুভূতি সেই অনুভূতির সঙ্গে পরিচিত হতে হবে বাস মহত্ব এইখানে আমাদের কলিতা দেখিয়েছেন এবং যে ব্যাকুলতা প্রকাশ করেছেন অনুপ্রাণিত তাহা করো তাহা পাও ব্রেজেন্দ্রে কহিবকে যেখানে চরম রাধারসের আস্বাদন করছেন সেইখানেই বলছেন কেবা জানে মোল দুর্শন বিনে ফাটে মর সেই জায়গা সেই চরম আস্বাদনের ভূমিতে কথা বলছেন ভক্তির প্রাণ ভগবানকে পাওয়ার জন্য যে ভক্ত হৃদয়ের একটা সতীব্র আকৃতির কারি নাম প্রেম বিশেষ করে গোপী প্রেম আমরা যার পাত পিঠে বসে এই গোপী প্রেমের তার মোর বিরহ তাপিত কারণ শিলা বিয়া প্রভু মোরে সমা গোবর্ধনে গোবর্ধনে এলেন গোসাই নিয়ম করিলা এইখানে ভজন করতে লাগল ভজন করতে করতে একদিন কুণ্ডতে অনাবৃত স্থানে বসে স্কুটিতে দেখছেন সামনে রাধা হারাধে হাড়াধে রাধারণী বলছেন গোসাই আরে তুমি তো গোবিন্দ গোবিন্দ বলছো তুমি শোনা তরসৎ সরজল মধুর বাড়ি সম্পূরিত মনটা ডুবে গেল আর অন্য কিছু যায় যদবধী হেরিনু তোমার সরোবর স্বরগুহ উজ্জ্বল কিন্তু যখন ভজন করতে করতে সান্দ্র অবস্থা চরম তখন বললেন এই কুণ্ড কি রাঘ্কুণ্ড হয়ে আমাকে গ্রাস করবে সেই কুণ্ড যে পরম বিষ্ণ একটি মাত্র নৌকা ওই তোমার চরণ কমল তুমি চরমূপ নৌকায় চড়াইয়ে এই দুঃখিত জনকে এবং গোপী প্রেমের এত বড় মহ সেই অপূর্ব উৎকণ্ঠা আতটি মাখানো যে প্রেম এই গোপীগণের এই জন্যই এদের মহাভাবেন নাহলে মা হতে এই জন্য বললেন এখানে আমাদেরই কেবল দুঃখ আমাদের আর একটা সেটি হচ্ছে না কি আমাদের এত দুঃখ কিন্তু করম দয়ালু তুমি আমাদের প্রাণবল্লব সর্বজ্ঞ তুমি যে দুঃখটি দেখছো না এটা আবার তার থেকে বেশি তো তোমাকে হারিয়ে দুঃখ আছেই আর তুমি যে সেই দুঃখটি দেখছো না আমাদের তার থেকে আবার তুমি মনে করছো না একবার তুমি কোনোটা করে আমাদের কাছে এসে দেখাও দর্শনে এবং জ্ঞানে দুইটিতে ধাতুটি তো বললেন তুমি একবার এসো তোমার কাছে আমরা কিছু না তুমি তুমি কিছুতেই স্থির থাকতে পারো এই জন্য বললেন একবার তুমি আমাদিকে দেখ আমাদের কাছে এসো আর যদি নাই আসলে অন্ত জ্ঞান হতাম আমাদের এই দুঃখটা একবার মনে করছেন অন্তরালে আছেন তিনি ঠিকই কিন্তু উক্তিগুলি যেন সাক্ষাৎ গোবিন্দকে লক্ষ্য করে করে বলছেন গোবিন্দ বলছেন কিংত দুঃখম গোবিন্দ যেন বলছেন তোমাদের দুঃখটি কি তাই শুনতে চাই মহাজন কিচ্ছু নেই আত্মসুখ দুঃখে গোপী নাহিকো বিচার কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনো ব্যবহার কৃষ্ণ লাগি আর সব পরি কৃষ্ণ সুখ হেতু করে সুখ যার মাথা নেই তার গোবিন্দের দুঃখে দুঃখী জিজ্ঞাসার জিনিস বটে কি তোমাদের দুঃখ তার উত্তরে বলছেন দীক্ষই দৃশ্যতাং দৃশ্যতা কি খুঁজছেন তাদের দেহটি হচ্ছে কৃষ্ণ সেবার একটি অপূর্ব এটি তাদের নিজের কথা বলে তার অন্তরে করুণা জাগাচ্ছেন বলছেন আমরা যে এই অরণ্যের সরলা ব্রজবালা ঘরের থেকে বাইরে আসি না যে রাত্রির নিজের সুখ দুঃখের কথা তাকে জানাচ্ছেন কিন্তু আসলে এদের সুখ দুঃখের কোন অনুরোধ নেই শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাক লিখেছেন কৃষ্ণপ্রিয়া কোন কান্তা সখী কে বলছেন সখী তুমি কৃষ্ণের নিকটে আমায় নিয়ে চলো আমি মন জ্বালায় প্রাণ আমার যাই কৃষ্ণের নিকটে তুমি আমায় নিয়ে চলো প্রাণকে শীতল করার জন্য কিন্তু তদা আত্মজ কামে স্বভাবাত এবং সচিত্র ময়ামত্রী শাহ এরা তখনো মহাপ্রেমিকা কেমন আর কোন সব প্রশ্ন এই জন্য বলছেন এত যে বৃন্দাব তোমায় খুলে বেড়াচ্ছি তুমি যদি একবার আমাদের কাছে এসে দেখা দাও তাহলে এই দুঃখ আমাদের চায় তারপরে তাবকা শব্দের ব্যাখ্যা করছি বলছেন অত তাবত্ব এবুপত্র स्वीकार कर ले अभिमान, भी एर अभिमान गलो तुम्हार दादी আমরা তোমার দাসীতে প্রাণ সমর্পণ করেছি অন্যত্র কোথায় যাব তুমি যে গৃহে যাওয়ার কথা বলছো গোবিন্দ বলছেন তোমরা যে আমার দাসী কিছু মূল্য বা বেতন দিলে তবে তোমাদের কোন মূল্য বাং তবকুন্ডল স্ত্রী গন্ডস্থিতাবুজ দণ্ড যুগম বিলক্ষ শ্রী করমন ভবান বলেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীবকে দাস দাসী করতে গেলে তোমাকে লাগবে না এক চান কিচ্ছু দিতে হয় না তোমাকে এবং তুমি যে তোমার এই অনন্ত মধুর রূপ যদি একবার মুখখানা দেখাও হয়ে আর কিচ্ছু লাগে না ওই মুখ দেখালে যে বেতন করেন সৌন্দর্য মা ধীর্য দেখে অনন্তকালের জন্য তোমার চরণে নিজেকে সঁপে দিয়েছে একবার দেখলেই ভালো কোন এক তানা শ্রীকৃষ্ণ দর্শন করলেন পূর্বর আগে এবং সখিব নিজের মনের অবস্থাটি জানাচ্ছেন বলছেন ভালো সে চন্দন চান তিনি বলেন যে তুমি আমার আপনি প্রাণ সমর্পিত হয়ে দেখিয়া ও মুখ চা দেখিয়া ও যে কালা কালাঙ্গে পড়িছে বিজুরি সরূপে দড়াইলু মনে এরূপ যৌবন সনে আপনা সাজায়া ওই চরণে দিব হাসতে লাগে বললেন ব্রজ সুন্দরী গাড়ি মহারঙ্গে আমার জয় হলো তোমরা হেরে অনেক বাদ তোমরা জয় ছিল কিন্তু আজকার মহারঙ্গে আমার জয় তোমাদের কেন বলছি তা সত্ত্বেও সামান্য একটু তোমাদের মুখে প্রেমের কথা শোনার জন্য অন্তরে উপে আমার ভালোবাসাটিকে রেখে মুখে কেবল একটি উপেক্ষা করলাম না তোমরা একেবারে সেটিকে সত্য মনে করে বিহল হয়ে আর আমার সঙ্গে মালার মতো তোমরা আমার পক্ষে লগনা হো তোমাদিকে নিয়ে আজকে রাজবিহার জলবিহার মনবিহার করার আমার বৃন্দাবনে আসা অঙ্গীকার করলে। তারপর তাদের তোমার সৌন্দর্য মুর্য দেখে আমরা তোমার চরণে সমর্পণ করেছি আচনা শব্দটি পুংলিঙ্গ হতো তাবকা কেন তোমার চরণে দেহ প্রাণ সমস্ত সমর্পণ করেছি এবং স্বীকার করেছো আজকে অতি বায়ব অভিমান বলছেন তোমাদের কি দুঃখ বললেন তুমি তোমার জন্য আমরা বনে বনে তোমাকে অন্বেষণ করে স্বীকার করলে আর আমরাও যে তোমাকে নিজের বলে গ্রহণ করেছি আর তুমি সেটা অঙ্গীকার করলে এই জন্য তোমাকে খুঁজে বেড়াচ্ছি এই জন্য দাবকা বলেই এত দুঃখ বল না না বলে এত দুঃখ এই প্রেম রসময় রাজারানীরেপানুরাণের কাছে বলে